বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডেঞ্স আজকের প্রথম গল্প রুদ্রনারায়ণের বাগান বাড়ি রচনা হেমেন্দ্র হেমেন্দ্র কুমার রায় জন্মেছিলেন আঠেরোশো আটাশি সালে কিশোরদের জন্য লিখে গেছেন অনেক রহস্য অ্যাডভেঞ্চার অলৌকিক এবং ভৌতিক গল্পেও তাঁর জরিমেলাভার তাঁর সৃষ্টির মধ্যে উল্লেখযোগ্য চরিত্র জয়ন্ত মানিক এবং ইন্সপেক্টর সুন্দরবাবু তার লেখা বিখ্যাত বই বলতে যক্ষের ধন জয়ন্তের কীর্তি আবার যক্ষের ধন ইত্যাদি শুধু লেখক নয় তিনি ছিলেন একজন সফল গীতিকার তার মৃত্যু হয় ১৯৬৩ তেষট্টি সালে আমরা গল্পটি নিয়েছি লেখকের কিশোর ভৌতিক সমগ্র এই বইটি থেকে গল্প পাঠে মীর গল্পের সূত্রধার দ্বীপ শুরু হচ্ছে রুদ্রনারায়নের समय समय नीचो खुँटते साप बड़िए पड़े एकदिन ओ दशा होते गांगा टेंे तुले ना थक घटना गोड़ा थे बला भल एक नेशारत माछ पेले तो कथाई नहीं क्ष ना पेले आनंद म्लान है ना सारा बेला मेघ मेदुर आकाशे तलाय नील सरोवर पशे गाचर सबुजे सबुजे आलो छाय झिलीमिली देखते देखते बतासर गान शुनते हमार बड़ मिष्टिगे तई कौ पुकुर खबर पेलेिप काधे छुटी সন্তোষ খবর দিল তাদের দেশে এক পুকুর আছে যার জলে পঞ্চাশ বছরের মধ্যে ছিপ পড়েনি এবং মাছ আছে হাজার হাজার আমি বললাম এমন আশ্চর্য পুকুরের কথা তো কখনো শুনিনি এই পুকুরের অধিকারী গোড়া বৈষ্ণব বুঝি সন্তোষ বলল ঠিক উল্টো তাঁরা গোঁড়া শাকত তবে ছিপের এমন অপমান কেন মুর্শিদাবাদের সাগরদিঘির নাম শুনেছ তো রাজা সাগর সাগরদিঘি হ্যাঁ এক মাইল ব্যাপী বিরাট সেই দিঘি তার বয়স শত শত বৎসর তাতে মাছ আছে হয়তো লক্ষ লক্ষ কিন্তু স্থানীয় লোকেরা ভয়ে সেখানে মাছ ধরে না এমন কি তার জল পর্যন্ত ব্যবহার করতে চায় না অথচ কি যে সেই ভয় কেউই তা জানে না বিবিসি কাজ এখানে অজ্ঞাত মানুষের আতঙ্ক সেইখানেই হয় বেশি তোমাদের দেশের পুকুরটাও ওই জাতীয় নাকি সন্তোষ সোজাসুজি জবাব না দিয়ে বলল আমাদের গ্রামের বর্তমান জমিদারের পিতামহের নাম ছিল রাজা রুদ্র নারায়ণ লোকের বসতি থেকে অনেক দূরে তার একখানি বাগান বাড়ি ছিল তা তিনি প্রায়ই সেখানে বাস করতেন পঞ্চাশ বছর আগে সেই বাগান বাড়ির একটি ঘরে হঠাৎ একদিন তার মুন্ডহীন মৃতদেহ পাওয়া যায় আসল ব্যাপারটা প্রকাশ পায়নি তবে কেউ যে তাকে খুন করে মুন্ডু কেটে নিয়ে পালিয়েছিল এতদিন পরেও এইটুকু আমরা অনুমান করতে পারি সন্তোষ এই পর্যন্ত বলে থামল আমি মনে মনে ভাবতে লাগলাম রাজা রুদ্রনারায়ণের হত্যাকাণ্ডের সঙ্গে পুকুরের রুই রুইকাতলার সম্পর্ক কি সন্তোষ আবার মুখ খুলল বলল সেই সময় থেকেই ও বাগানে কেউ বাস করে না তার পুকুরে কেউ মাছও ধরে না তবে বাগান সংলগ্ন দুই মন্দিরে জমিদারের ঠাকুর আছেন আজও তাদের পুজো হয় আর সেই জন্যেই বাগান পুকুর আর বাড়িখানি সংস্কার অভাবে নষ্ট হয়ে যায়নি কিন্তু মন্দিরের পূজারীও সন্ধ্যা পুজোর পর সেখানে আর থাকেন না তাড়াতাড়ি গ্রামে ফিরে অর্থাৎ পালিয়ে আসেন আমি জিজ্ঞাসা করলাম ওখানে অপদেবতার ভয়টয় আছে নাকি তাও ঠিক জানি না এই বিষয় নিয়ে আলোচনা করতে জমিদারে নিষেধ আছে গ্রামের লোক নানা রকম কানাঘুষো করে বটে তা আমি সেসবে কানও পাতি না বিশ্বাসও করি না তবে শুনেছি সেখানে এমন কোনো মূর্তিমান আতঙ্ক আছে যার নাম মুখেও উচ্চারণ করা উচিত নয় তা যত সব বাজে কথা আর সব কথা নিয়েই পল্লিগ্রামের আড্ডাগুলি একবার ভরসন্ধেবেলায় রীতিমতো জমে ওঠে ভূতপেতনি পেত্নী দৈত্যদানব রূপকথার নায়ক নায়িকা ভূত পেতনি বেঁচেছিল মান্ধাতার যুগে এইকেলে মানুষ মরবার পর আর বাঁচবার সুযোগ পায় না আমার ওই মত মরবার পর যে দেহ লুপ্ত হয়ে যায় আত্মা যদি আবার সেই দেহ ধারণ করতে পারত। তাহলে এই প্রাচীনা পৃথিবীতে ভূত পেত্নির দল এত ভারী হয়ে উঠত যে মানুষদের আর মাটিতে পা ফেলবার ঠাঁই থাকতো না আমি জিজ্ঞাসা করলাম রুদ্রনারায়ণের বাগানবাড়িতে মাছ ধরাও নিষেধ নাকি না এখন যিনি জমিদার তিনি আমার বন্ধু আর তার কাছ থেকে অনায়াসেই অনুমতি আনতে পারি ইচ্ছে থাকলে গ্রামের আরও অনেকেও মাছ ধরার অনুমতি পেতে পারত কিন্তু কারো সে ইচ্ছেই নেই সকলেরই বিশ্বাস ও বাগানের পুকুরে মাছ ধরতে যাওয়া নিরাপদ নয় আমি উৎসাহিত হয়ে বললাম তোমার বন্ধুর কাছ থেকে ছাড়পত্র জোগাড় করো আমি খালি ওখানে না কই বাড়িতে নির্জন বাস করে আসব। নির্জন বাস কেন প্রথমত আমি তোমাদের গ্রামের কুসংস্কার ভেঙে দিতে চাই হম দ্বিতীয়ত রহস্যময় বাড়ি ভৌতিক আবহ এসব আমি ভালোবাসি আর তৃতীয়ত শহরে জনতার তর্জন গর্জন ভারী একঘেয়ে হয়ে উঠেছে বিজন স্তব্ধতার ভিতরে মনকে খানিকটা ছুটি দেওয়ার স্বাদ হচ্ছে সন্তোষ বলল বউত আচ্ছা তাহলে আমিও তোমার সঙ্গী হতে চাই রাজা রুদ্রনারায়ণ নিশ্চয়ই কবিদের মতো নির্জনতা প্রিয় ছিলেন সাধারণ ধনিরা এমন জায়গায় বাগানবাড়ি তৈরি করেন না বাগানের কোনো দিকে পাঁচ মাইলের মধ্যে লোকালয় নেই চারিধারে ধু ধু করছে মাঠ আর মাঠ আর জলাভূমি কিন্তু বাগানবাড়ি যে এক সময় চমৎকার ছিল বহুকাল পরে আজও তা বোঝা যায় পুকুরের জলও এখনও পরিষ্কার আছে তার কারণ শুনলাম মন্দিরবাসী দুই পাষাণ দেবতার দয়া পুকুরের জল তাদের নিত্য পূজোর কাজে লাগে তাই নিয়মিতভাবে তার পাখ পরিষ্কার করা হয় বাড়িখানিও শুনলাম রুদ্রনারায়ণের যুগে যেমন ছিল প্রায় সেইভাবেই আছে বর্তমান জমিদার তাঁর পিতামহের প্রিয় প্রমোদ ভবনটিকে একেবারে হতশ্রী হতে দেননি মাঝে মাঝে তার ভেতরে বাইরে যে মেরামতির কাজ হয়েছে এটাও আন্দাজ করতে পারলাম মানুষ হচ্ছে গৃহের আত্মা परित्त बाड़ी देखने मन है आत्माहीन ए बाड़ीखाना केमन मन हलना मन हल एख तर प्रत्येक इट प्राण जीवन जान एखरे घरे बाजे नीरब चरणध्नि बोल सतोष ए बाड़ी भूतुड़े को लक्षण ही नहीं दोतार ई कुर घर दक्षिण खोला এই ওই ঘরেই আমরা আশ্রয় নেব হুম সন্তোষ মাথা নেড়ে বলল অসম্ভব ওই ঘরেই রাজা রুদ্রনারায়ণের মুন্ডহীন দেহ পাওয়া গিয়েছিল ওই ঘর তালা বন্ধ কারুর প্রবেশাধিকার নেই বেশ তাহলে ওর পাশের ঘর ওখানে পেলেও দুঃখিত হব না বাগানের পাশের মন্দিরে উঠেছে সন্ধ্যারতীর শঙ্খধ্বনি তারপরেই এক মুহূর্তের ভেতরে যেন ঘুমিয়ে পড়ল চতুর্দিক দূরের মাঠ থেকে কোনো ঘরে ফেরা গরুর ডাক বা কৃষক কি রাখালের একটা কণ্ঠস্বর পর্যন্ত শোনা গেল না এই জায়গাটা যেন মানুষের পৃথিবীর বাইরে নির্জনতাকে কোনোদিন এমন স্পষ্টভাবে অনুভব করার সুযোগ পাইনি গাড়ি বারান্দার উপর একলা দাঁড়িয়ে আছি সন্তোষ গিয়েছে রাতের শোয়ার ব্যবস্থা করতে মন্দিরের ভেতর থেকে তিনজন লোক বেরিয়ে এলো একজনকে দেখেই বুঝলাম পূজারী তারা হন হন করে চলে যাচ্ছিল হঠাৎ আমাকে দেখেই গাড়ি বারান্দার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল তাদের চোখ মুখ বিস্ময়চকিত তাদের মনের ভাব বুঝে মৃদু হেসে বললাম মশাইরা অবাক হয়ে কি দেখছেন পূজারী বলল আপনি কে বাবুর অতিথি পূজারি দুচোখ বিস্ফারিত করে ভয়ার্ত কণ্ঠে বলল অতিথি এই বাড়িতে সেই রকমই মনে হচ্ছে পূজারই আর কিছু বলল না তারা তিনজনই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে তাড়াতাড়ি হেঁটে বাগানের সীমানা পেরিয়ে অদৃশ্য হয়ে গেল লোকগুলোর সন্দেহজনক কথা ও ভাবভঙ্গি নিয়ে হয়তো মনে মনে খানিক্ষণ নাড়াচাড়া করতাম কিন্তু সে সময় আর পেলাম না কারণ সুদূরের একটা তালবনের মাথার উপরে আকাশ তখন পড়িয়ে দিচ্ছিল চাঁদের মনে মুকুট সে কৌরবময় দৃশ্য আমাকে একেবারে অভিভূত করে দিল সানডে সাসপেন্সে আজ হেমেন্দ্র কুমার রায়ের লেখা রুদ্রনারায়ণের বাগান বাড়ি গল্পের কথক মাছ ধরতে খুব ভালোবাসেন বন্ধু সন্তোষ জানালো তাদের দেশের বাড়িতে বিরাট একটা পুকুর আছে যেখানে বহু বছর কেউ মাছ ধরেনি বাড়ির মালিক জমিদার রুদ্রনারায়ণকে পঞ্চাশ বছর আগে তাঁর বাড়িতে কেউ নৃশংসভাবে খুন করে হত্যাকাণ্ডের পর থেকে ওই বাড়ির পুকুরে কেউ মাছ ধরে না অজানা আতঙ্ককে উপেক্ষা করে গল্পের কথক এবং সন্তোষ হাজির হলেন সেই বাগান বাড়িতে সুন্দর পরিবেশ দেখে দুজনেই মুগ্ধ কিন্তু বাড়ির পূজারি এই বাড়িতে অতিথি দেখে খুবই অবাক হলেন তারপর নামের কোনো চাকর বা রাঁধুনি আমাদের সঙ্গে এখানে রাত্রি বাস করতে রাজি হয়নি কাজেই সন্তোষই করলো নিজের হাতে রান্নার আয়োজন এদিকে আমার বিদ্যা প্রথম ভাগ পর্যন্ত পৌঁছয় না আমি চেষ্টা করলে কেবল একটি জিনিস ভালো রাঁধতে পারি ভাত তবে হাড়ি নামিয়ে ফ্যান গালতে পারি না আমরা যে ঘরে আশ্রয় নিয়েছিলাম সেখানে ছিল একখানা সেকেলে খাট দুখানা কাঠের চেয়ার দুখানা টুল দেয়ালে টাঙ্গানো দুখানা মস্ত বড় আয়না একটা আলনা আর কারুকাজ করা প্রকাণ্ড আলমারি প্রত্যেক আসবাবি ময়লা আর জীর্ণ দেয়ালে খান কয়েক পৌরাণিক ছবি ঝোলানো রয়েছে সবগুলোই সেকালের বিখ্যাত চোর বাগান আর্ট স্টুডিওর লেথোগ্রাফ शेयर बस बस बार अबिरफालाफीपार्वन स्वर्ग बड़षर संगेकार फैलो टोप तोलो माछ कल के बेपारे यही सम्बन्ध সন্দেহ নেই মনের আনন্দে এমনই সব আলোচনা চলছে এমন সময় নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে সন্তোষ বলে উঠল রাত সাড়ে বারোটা বেজে দু মিনিট বললাম তাই নাকি তাহলে নিদ্রাদেবীর আরাধনা করবার আগে আরেকবার আকাশের চাঁদ মুখ দেখে আসি উঠবার উপক্রম করছি হঠাৎ পাশের ঘরে হলো একটা অকল্পনীয় শব্দ মেঝের ওপর দিয়ে হড় হড় করে কে যেন একখানা ভারী চেয়ার টেনে ও ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত নিয়ে গেল ও ঘর মানে রাজা রুদ্রনারায়ণের তালাবন্ধ ঘর যার মধ্যে কারুর ঢুকবার হুকুম নেই সন্তোষ এক লাফে দাঁড়িয়ে উঠল আমি বললাম তুমি বললে এ বাড়িতে আর কেউ থাকে না তবে ও ঘরে অমন আওয়াজ করে চেয়ার টানলো কে হতভম্ব সন্তোষ কোনো জবাব দেবার আগেই বাইরে কোথায় দড়াম করে একটা দরজা খোলার আওয়াজ হলো মিনিট পরেই শোনা গেল সিঁড়ির উপর দিয়ে কে যেন দুম দুম করে অত্যন্ত ভারী পা ফেলে নিচের দিকে নেমে যাচ্ছে খুব উঁচু আর পা গুলো ভারী বটে কিন্তু মনে হলো যে নেমে গেল সে মাতাল আর অন্ধ কারণ আওয়াজ শুনলেই বোঝা যায় সে পা ফেলছে দিধা ভরে शृंगखल भा सतोष बोल लो, खाली पे निश्चय चलो दे, देखे आशी। एर पर समस्त घटना घटल ठीक बैस्कोपर छब द्रुत घर कणार मोटा लाठीटा तुले सन्तोषर संगे तड़ताड़ी बैरिए पड़ल नीचे नेमे गए देखी बाड़ सदर दरजा खोला अथच ए दरजाजे हाथ बंध कर तबड़े गुगने बेख कौ नहीं गाचागा झपो देखलना जर भेतरे वड़ाले क्यों लुकिए थे पूर्णिमार चा आलोय चारिदिक धपधप कर ঘাসের উপর একটা পাখি বা বেড়াল পর্যন্ত থাকলেও নজর এড়াতে পারবে না তবে বাড়ির ওপর থেকে এই মাত্র যে সশব্দে নেমে এসেছে এর মধ্যে সে কোথায় গিয়ে গা ঢাকা দিল সবিষয়ে এদিক ওদিক চাইতে চাইতে নজর পড়ল পুকুরের দিকে भांगाचोरा घाट तफाते जल्द अस्वाभाविक चांचल जल जान छटफट चारिधारे छुड़े फेल सेन्न भिन्न चादर कौन बस्त माच घाय मेरे जल अम्तोलपड़ तुलते पुकुर बुके হয়ে চারিদিকে ভাঙা ঘাটের উপর গিয়ে দাঁড়ালাম প্রথমটা আর কিছুই দেখতে পেলাম না তারপর হঠাৎ ভেসে উঠল মানুষের দুখানা হাত ক্রমে আমার দুঃখের উপর জল উঠে এলো আমি সাঁতার জানি না আমার পক্ষে এর বেশি এগিয়ে যাওয়া অসম্ভব ব্যাকুল হাত দুখানা আছে তখনও জলের উপরে যে তারা কোনো অবলম্বন খুঁজছে হাত দুখানা হঠাৎ দেখি হাত দুখানা একেবারে আমার কাছে এসে বেসে উঠেছে তুই হাতের দুই মুঠো একবার খুলছি একবার বন্ধ হচ্ছে যেন তারা আর কিছু না পেয়ে শূন্য চেষ্টা করছে আমার হাতে ছিল লাঠি তাড়াতাড়ি লাঠিখানা এগিয়ে দিলাম এবং সঙ্গে সঙ্গে অনুভব করলাম আমার লাঠি ধরে জলের ভেতর থেকে কে যেন সজনে টান মারছে সে বিষব টান আমি সামলাতে পারলাম না আর ওখানিকটা এগিয়ে গেলাম এবং জল উঠল প্রায় আমার কলার উপরে নিজের প্রাণ বাঁচাবার জন্য হাতে লাঠি ত্যাগ করবার উপক্রম করছি এমন সময় সময় পেছন থেকে সন্তোষ এসে আমাকে নিয়ে এক মানুষ মূর্তি নিরাপদ স্থানে উঠে হাঁপাতে হাঁপাতে বললাম সন্তোষ ভয় নেই কিছু হয়নি কিন্তু ওই ওই লোকটাকে দেখো মূর্তিটা তখন ঘাটের ধাপে এসে লম্বা হয়ে শুয়েছিল সন্তোষ এগিয়ে এসে তার উপর হুমড়ি খেয়ে পড়লো এবং পর মুহূর্তে বিকট এক চিৎকার করে সেখান থেকে এক ছুটে পালিয়ে গেল সেরকম প্রচন্ড চিৎকার जीवनेंग रोमांचित विद्युत पृष्टिर मतलब स्तम्भित चो देख लाटर शोानो एक आड़ निश्चे देहर हाथ आनान्य अंग प्रत्यंग सब आज কিন্তু কাঁধের উপর নেই কেবল তার কবন্ধ শুনছিলেন রুদ্রনারায়ণের বাগান বাড়ি রচনা হেমেন্দ্র কুমার রায় গল্প পাঠে মীর গল্পের সূত্রধার শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড বিশেষ সহযোগিতায় বর্নারি। পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী রেডিও মিচির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ পত্র ভারতীর শ্রী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়কে আমাদের পাশে থাকার জন্য আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে আজকের দ্বিতীয় গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রঙিনী দেবীর ঘর্ব